আনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে আল্লাহ রাসু সাল্লা সাল্লাম একদা ঘোরা হতে পড়ে গেলেন এতে তিনি পায়ের গোছায় অথবা রাবি বলেছেন কাঁধে আঘাত পান তিনি তার স্ত্রীদের হতে এক মাসের জন্য পৃথক হয়ে থাকেন তখন তিনি ঘরের উপরের কক্ষে অবস্থান করেন যার সিঁড়ি ছিল খেজুর গাছের কাণ্ডের তৈরি সাহাবিগঞ্জ তাকে দেখতে এলেন তিনি তাদের নিয়ে বসে সালাত আদায় করলেন আর তারা ছিলেন দাঁড়ানো সালাম ফিরিয়ে তিনি বললেন ইমাম এজন্য যে মুক্তাদিরা তার অনুসরণ করবে কিন্তু ইমাম তাকবীর বললে তোমরাও তাকবির বলবে তিনি রুকু করলে তোমরাও রুকু করবে তিনি সিজদা করলে তোমরাও সিজদা করবে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে অতপর উনত্রিশ দিন পূর্ণ হলে তিনি নেমে আসলেন তখন লোকেরা বলল হে আল্লাহ রসুল আপনি তো এক মাসের শপথ করেছিলেন তিনি বললেন এ মাস উনত্রিশ দিনের